পরিবেশিত হবে পৃথিবীর সিরাদের এই পর্যায়ে আমরা আলোচনা করব ইসলামী দাওয়ার গোপন পর্যায়ে এবং প্রথম যুগের মুসলিমদের নিয়ে মক্কার দাওয়াতি জীবনকে বোঝার সুবিধার্থে বেশ কয়েক ভাগে ভাগ করা হয় প্রথম পর্যায়কে বলা হয় গোপন দাওয়াতের পর্যায়ে যখন রসুল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াতকে সীমাবদ্ধ রেখেছিলেন মূলত তার পরিবার নিকটত্মীয় ও বন্ধু বান্ধবদের মাঝে তখনও তিনি প্রকাশ্যের মানুষকে ইসলামের দিকে আহ্বান করেননি প্রকাশ্য দাওয়াতের যে পর্যায় তখন থেকেই মূলত প্রায়ুষদের সাথে একটি সংঘাত তৈরি হয় পরবর্তী পর্যায়ে শুরু হয় বয়কট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 মুসলিমদের বিরুদ্ধে সেভাবে কোনো অ্যাকশন নেয়নি এ কারণে দাওয়ার এই পর্যায়ে তেমন কোনো অত্যাচার নিপণের ঘটনা ঘটেনি এর আগে আমরা আলোচনা করেছি সুরা আলাকের একটি আয়াত নিয়ে যা প্রথম ওয়াহের সময় নাজিল হয়েছিল সেই আয়াতে শুরু হয়েছিল যে শব্দটি দিয়ে তা হল এক দ্বিতীয় ও তৃতীয় ওয়াহের সময় যে আয়াত নাজিল হয়েছে তার শুরু হলো কোম দিয়ে কাজেই আমাদের এই পর্বে আলোচনা শুরু করা যাক ইকর এবং কুম দিয়ে সনমিয়াল ু মুদ্দ্দি উমি ও কী ওয় ফি ওর ও ফজো ওখি ওহল মু এগুলো হল কোর আনে নাজিল হওয়া প্রথম আয়াত এই একটি ঘটনা রসুল সাল্লাই সাল্লামের জীবনের মোড় ঘুরিয়ে দেয়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 এই আয়াতগুলোই প্রথম যুগের মুসলিমদের দাওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেয় প্রথম আদেশটি হল এ মাধ্যমে দিলাওয়াত ও শেখার নির্দেশ দেওয়া হচ্ছে পরবর্তী আদেশটি এসেছে সুরামের দুই নম্বর আয়াত ইল্লা ই রাত্রে নামাজ পড় আর সবশেষে সুরাম মুদাসির দ্বিতীয় আয়াত কুম কুম্ফির যা আল্লাহ রসুল সাল্লু আলাইসালামকে আদেশ দিচ্ছে উঠে দাঁড়ান এবং অন্যদেরকে সতর্ক করুন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 तेकेड़ प्रशिक्षण मध्य दिएा छूक्लिया केंद्रीय दिन इसलम्रस्तर तरह सूतरा तरफ हवा जरूरी प्रशिक्षण जरा लाभ कर संख्या छप्पर कम क्यू प्रशिक्षण और तारिया तक केम प्रभावशाली और शक्तिशाली व्यक्तित्व परिणत करा जेखने जेतने प्रभाव विस्तार कर फिलत हैं মানুষের মনে তৎক্ষণাৎ তাদের ছাপ পড়ত আনসারগণ মুসলিম হয়েছিলেন রসুল্লাহার্ধে কিন্তু যেহেতু মুহাজিররা প্রথম থেকেই তাদের সাথে ছিলেন আনসাররা এসে অনেক কিছু দ্রুত শিখে ফেলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আনসার ও মুহাজিরদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন ধরি করে দেন তার মাধ্যমে দুপক্ষই লাভবান হয় আনসাররা মহাজির কাছ থেকে দিনের আদর্শ ও জ্ঞান লাভ করেন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 সুরম মুদাসির আয়াতগুলো রসুল্লাহ সাল্লাহ জীবনকে বদলে দেয় এই আয়াতগুলোর অর্থ ও তাৎপর্য নিয়ে আল্লাহ শফিউর রহমান মোবারক তার বিখ্যাত সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাহতুমে চমৎকার কিছু কথা আমরা সেই কথাগুলোকেই এখানে তুলে ধরছি তিনি বলেছেন সুরা মুদাসিরের প্রথম দিকের কয়েকটি আয়াতে প্রিয় নবীকে যেসব নির্দেশ প্রদান করা হয়েছে সেগুলো দৃশ্যত সংক্ষিপ্ত এবং সহজ সরল কিন্তু প্রকৃতপক্ষে এসব নির্দেশ খুবই সুদূরপ্রসারী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 আল্লাহ রসুল্লাম তার সাহাবিদের তাও হেদের শিক্ষা দিয়েছেন এই সময়টায় তারা ইমান ও ইমানের বাস্তবতাকে বুঝতে শিখেছেন তারা দুনিয়ার জীবনের নশ্বরতাকে উপলব্ধি করেছেন তারা বুঝেছেন আখিরাতের জীবনই আসল জীবন তারা জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জেনেছেন তারা খুবই সাধারণ কিন্তু সবচেয়ে মৌলিক ও বুনিয়াদী বিষয়গুলো শিক্ষা লাভ করেছেন দুই তারা জাহিলিয়াতের প্রকৃতি ও বাস্তবতাকে বুঝেছেন तूर्ति पूजा और अनान्य जाहिली आदर्श और प्रथागुल् वर्जन कर शिक्षा लाभ कर और जाहिलियत पार्थक्य करते जेने इलमाम हल एकम्र सत्य और ग्रहणजोग्य दिन एवं इसलम छाड़ा बाकी सकल आदर्श और धर्म हल मिथ्या और बिल इसलमान केवल आल्लामान आना नए बर अन् सकल इलाह के बर्जन करा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 তাদের প্রত্যেকে আবু বকরের হাতে মুসলিম হয়েছেন এই পাঁচজন সম্পর্কে জানা যায় আবু বকর রাজি বাসায় তাদের প্রত্যেকে যাওয়া আসা ছিল এবং সম্পর্ক ভালো ছিল এই পাঁচজনের মাঝে উসমান ছাড়া প্রত্যেকের বয়স ছিল বিশের নিচে অর্থাৎ সবাই ছিলেন তরুণ দ্বিতীয় দলে সাহাবিদের মধ্যে যারা বেশি পরিচিত তারা হলেন আবু উবায়দা ইবনল জার্রা আবু সালামা আরকাম ইবিন আবি আল আরকাম উসমান ইবিন মজ উন এবং তার দুই ছেলে সাইদ বিন জাইদ ও তার স্ত্রী ফাতিমা বিন খাত্তাব খাতাব যিনি ছিলেন উমর রাজিয়াল আনহুর বোন খাবা বিবিন আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর রাজিয়াল তৃতীয় দলে আছেন ওমায়ের বিন আল আকাস আইয়াস ইবেন আর রাবিয়া আবদুল্লাহ এ বিন জাহাস রসুল সাল আলিয়া কাজিন জাফর এ বিন আবি তালিব এবং তার স্ত্রী আসমা বিন উমাইস বিলাল এমন রাবাহ ইয়াসির ও তার স্ত্রী সুমাইয়া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 তেমনি ছিলেন বিলালের মতো দাস উসমানের মতো সম্ভ্রান্ত পরিবারের কোরাইশি যেমন ছিলেন তেমনি ছিলেন আবদুল্লাহ মাসুদের মতো অকুরাইশি মুসা বিন ওমায়ের মতো সেলিব্রিটি সাহাবি যেমন ছিলেন তেমনি ছিলেন সাঈদ এ বিন জাইদের মতো সাদাশিদে সাহাবি বয়স্ক তরুণ পুরুষ নারী আরব অনারব সাদা কালো দাস স্বাধীন ধনী গরীব সব শ্রেণী ধরন ও ব্যক্তিত্বের মাঝে ইসলাম স্থান করে নেয় এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে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 ইবেন হাজার আল্লাহ সালানি এই মতবিরত্তি সমাধানের চেষ্টা করেন তার মতে ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ আবু হয়েছে আলীবেনের ঘরে তিনি মক্কার কোরআন ধর্মই করেননি ছোটবেলা থেকেই তিনি মুসলিম হিসেবে বড় হয়েছেন তাই তার অমুসলিম অবস্থা থেকে মুসলিম হওয়ার প্রশ্ন আসে না আবার অন্যভাবে বলা যায় ইসলাম গ্রহণকারী প্রথম দাস হলেন জায়দ ইবেন হারিসা ইসলাম গ্রহণকারী প্রথম শিশু হলেন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 তিনি সর্বপ্রথম রসুল্লাহ সাল্লু আলাইস্লামের মুখে কোরআন সোনা মুসলিম তিনি সবার আগে শিখেছেন কিভাবে সালাদ আদায় করতে হয় রসুল্লাহ সাল্লাই এর উপর প্রথম ফরজ দায়িত্ব ছিল তাও বিশ্বাস করা আর দ্বিতীয় দায়িত্ব ছিল সালাদ আদায় করা তিনি খাদিজাকে সাথে নিয়ে একসাথে সালাদ আদায় করেছেন এ ব্যাপারে কিছু বর্ণ আছে আলবিদায় ওয়ান নিহায়াতে জিব্রিল রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে শিখিয়েছেন কিভাবে অজু করতে হয় এরপর জিব্রিল ইমামতি করলেন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 তবে আপাতত বিষয়টি গোপন রাখো কাউকে বলো না হজরত আলী ওই রাত অপেক্ষা করলেন এরপর আল্লাহ তালা হজরত আলী রদেল্লাহর অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ সৃষ্টি করে দিলেন ভোরবেলা তিনি রসুল্লা সাল্লু আলাইস্লামের নিকটে গেলেন এবং বললেন আপনি আমার নিকট কি প্রস্তাব পেশ করেছিলেন রসুলুল্লা সাল্লু আলাইস্লাম বললেন প্রস্তাবটি এই তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই আর তুমি লাদ ও উজ্জা প্রতিমাকে পরিত্যাগ করবে এবং সকল প্রকার অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবে আলী রাজু তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন তবে পিতা আবু তালিবের ভয়ে তিনি রসুল্লাহ সাল্লা আলিয়া নিকট যাতায়াত করতেন না তার ইসলাম গ্রহণের বিষয়টি তখনকার মতো তিনি গোপনে রাখলেন ইতিমধ্যে জাই দেবেন হারিসা ইসলাম গ্রহণ করলেন তারা এভাবে প্রায় এক মাস কাটালো মাঝে মাঝে হজরত আলী রাজ্লাহ রসুল্লাহ সাল্লু আলহিসামের নিকটে আসতেন হজরত আলী রাজ্লাহুর প্রতি আল্লাহর অন্যতম অনুগ্রহ ছিল এই যে ইসলাম গ্রহণের পূর্বে তিনি রসুল্লাহ আলী রাজিবের কাছে তার ইসলাম গ্রহণের গোপন রাখতে পারেননি একদিন আবু তালিব দেখলেন তার ছেলে আলী তার ভাতিজার মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে সালাদ আদায় করছে তখন তিনি রসুল্লাহ সাল্লাইকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কোন দিনের অনুসরণ করছো রসুল্লাহ সাল্লু আল্লাম উত্তর দিলেন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 আবু তালিবের কষ্ট লাঘব করার জন্য তার এক ছেলেকে নিজের কাছে রেখেছিলেন আর সেই ছেলে হলেন আলী যুবক হবার পর আলী হয়েছেন রসুল্লাহ সাল্লামের সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা স্বামী রসুল্লাহ নবত চূড়ে তিনি ছিলেন এক বীর যোদ্ধা একাধিক দ্বন্দ্বযুদ্ধে তিনি অংশ নিয়েছেন তবে তার সবচেয়ে বড় সম্মান তিনি লাভ করেন খাইবার যুদ্ধে মুসলিমরা একটি দুর্গ জয় করতে খুব হিমশিম খাচ্ছিল তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আগামীকাল আমি একজনকে পতাকা দান করব, যার জন্যে আল্লাহ দুর্গের দরজা খুলে দিবে সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ তার রসুলও তাকে ভালোবাসে এই পতাকা পরদিন সকালে তুলে দেয়া হল আলীর হাতে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম নিজ মুখে সাক্ষ্য দিচ্ছেন আলী আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রসুলও আলীকে ভালোবাসেন এর থেকে মর্যাদার আর কি হতে পারে নবম হিজড়িতে আলী আমিরুল হজ হিসেবে দায়িত্ব পালন করেছেন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 তার শ্রেষ্ঠত্ব নিয়ে আহলুস্তুল্লার আলিমরা একমত তিনি ইমান এবং আমলে সব কিছু ছাড়িয়ে গেছেন যে তালিকায় খোঁজ করা হোক না কেন আবুকরের নাম সবার আগে আসতে বাধ্য এই প্রসঙ্গে একটি মজার হাদিস উল্লেখ না করলেই নয় ঘটনাটা সালাতুল ফজরের পরে আমরা জানি ফজরের পর রসুল সাল্লাহাম সাহাবিদের নিয়ে বসতেন একদিন ফজরের পর তাদের সঙ্গে কথা বলার সময় রসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞেস করলেন আজকে কে জানাজা পড়েছ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 পুরান আয়ি হলো ই সুহ ফ্লাহু ইজ্র জু নো ইজ্র জুীন কফরু নি ইজু মিলি ইহিবিহ ইহম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 আমরা জানি একটি হাদিসে রসুল সাল্লাম দশ সাহাবির নাম একাধারে উল্লেখ করেছেন যারা জান্নাতে যাবেন যদিও রসুল সাল্লাম আরো অনেক সাহাবিকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন কিন্তু এই দশ জনের নাম একসাথে উল্লেখ করেছেন এবং তারা হলেন সাহাবিদের মাঝে সেরা হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবিন আউফ আন আব্দুর রহমান ইবিন আউফ কল কল রসুল্লাহ আলহিম আবু বকর ফিল জন্না ওয়া ওমর ফিল জন্না ওয়া ওসমান ফিল জন্না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 যখন আমরা মা এবং আল জারকার মাঝে ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি একটা আওয়াজ শুনতে পাই সেটা বলে হে ঘুমন্ত লোকেরা ওঠো আহমাদ মক্কায় আবির্ভূত হয়েছে অতপর আমরা আসলাম এবং আপনার ব্যাপারে শুনলাম উসমান রাজিউল্লা আনহুর মর্যাদা একটু আগেই বলেছি উসমান যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স চৌত্রিশ উসমান সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা রসুল্লা সাল্লু আলহিমের দুই কন্যাকে তিনি বিয়ে করেছেন প্রথমে রুকাইয়া রদিয়াল আনহা এরপর রুকাইয়া মারা গেলে তখন উম্মে কুলসুম রাজু আনহাকে বিয়ে করেন রসুল্লাহ সাল্লাহ বলেছিলেন উম্মে কুলসুম আনহা মারা যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছিলেন যদি আমার একশো কন্যা থাকত তাহলে আমি তাদের সবাইকে এক এক করে উসমানের সাথে বিয়ে দিতাম লাজুক এবং আত্মমর্যাদার কারণে উসমান ছিলেন সুপরিচিত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 আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন হুদয়বিয়ার ঘটনায় উসমানের মৃত্যুর খবরের গুজবকে কেন্দ্র করেই বায়াতুর রিদুয়ারের ঘটনা ঘটেছিল আর সেই বায়াতে সবার বায়াত গ্রহণ শেষে রসুল্লাহ নিজের এক হাতের ওপর আরেক হাত রেখে বলেছিলেন এটা হল উসমানের হাত নিঃসন্দেহে উসমানের জন্য এক বিশেষ সম্মাননা ইসলাম গ্রহণের সময় সা বয়স ছিল ষোলো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 তবে তার সবচেয়ে বড় সম্মানানো জটে ওহুদের যুদ্ধে চমৎকার পারফরমেন্সের কারণে সেদিন তিনি ছিলেন সেই ছোট্ট দলের একজন সদস্য যারা সরাসরি রসুল শত্রুর হাত থেকে রক্ষা করেছিল শত্রুরা যখন রসুল্লাহ সাল্লাম আলহামকে ঘিরে ধরে তখন তিনি তীরের পর তীর ছুঁড়ে শত্রুদের প্রতিহত করেন আল্লাহ রসুল তখন বলে ওঠেন এরমি চাঁদ ফিদাকা আবি ওয়া উম্মি অর্থাৎ তীর ছোটো সাদ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক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 তীরের আঘাতে তার ডানালহার সম্মানে যদি কেউ জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন আজ জুবাই রিবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ সাল্লাইের ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের ছেলে আবার একই সাথে উমুল মুমিন আইসার বোন আসমা বিনতে আবু বকরের স্বামী অর্থাৎ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 আব্দুর রহমান ইবিন আউফ রাজিয়াল আনহোকে আমরা সবাই চিনি তার বিজনেস মাইন্ডের কারণে তার ব্যাপারে বলা হতো তিনি যেখানে হাত দিতেন সেখানে সোনা ফলত তবে আব্দুর রহমান ইবিন আওফের আসল পরিচয় তিনি হলেন একজন সাহসী মুজাহিদ আল্লাহ রসুল সাল্লা কাছের প্রায় সব সাহাবি জেহাদে অংশ নিতেন কিন্তু মিলিটারি জিনিয়াসের জন্য কেউ কেউ ছিলেন বিখ্যাত আর আব্দুর রহমান ইবিন আউফ ছিলেন তাদেরই একজন ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি শুধু অংশই নেননি বরং বিরুদ্ধ আর সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ব্যাপারে কোরআনে একটি আয়াত আছে যা আল্লাহ নাজিল করেছিলেন আব্দুর রহমান সম্মানে মুনাফিক দিতে আয়াতটি হল্লী নিজুন সে সমস্ত লোক যারা ভর্সম বিদ্রুপ করে সেসব মুসলমানদের যারা মৌন খুলে দান খয়াক করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রম পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া অতপর তাদের প্রতি ঠাট্টা করে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 আব্বাস রাজিল্লাহ আনহু বললেন ইনি হচ্ছেন আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম তার দাবি হচ্ছে আল্লাহ তাকে রসুল রূপে প্রেরণ করেছেন পারস্য ও রোমান সম্রাটের সকল ধন সম্পদ তার হস্তগত হবে মহিলাটি তার স্ত্রী খোয়াইলিদের কন্যা খাদিজা রাজিল্লাহ আনহা সেও তার প্রতি ইমান এনেছে বালকটি হল তার চাচত ভাই আবু তালিবের পুত্র আলী রাজুল্লাহ আনহু সেও তার প্রতি ইমান এনেছে বর্ণাকারী আফিফ রাজ আনহু পরে আক্ষেপ করে বলেছেন হায় আমি যদি সেদিন ইমান আনতাম তবে আমি পুরুষদের মধ্যে দ্বিতীয় ইমান আনয়নকারী হতে পারতাম হাদিসের শেষ অংশটি বিশেষভাবে লক্ষণীয় বর্ণাকারী আফিফ আক্ষেপ করে বলেছেন ইস আমি যদি সেদিন ইমান আনতাম তাহলে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় পুরুষ হতে পারতাম তার আফসোস আমাদের বলে দেয় আসা বেকুন আউলুন অর্থাৎ প্রথম যুগের মুসলিমদের মর্যাদা কতটা উচ্চ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 আমরা যেন হতে পারে এই যুগে আল্লাহুল সম্পর্কে জানতে ভিজিট করুন